সাহুল ইবনু সাদ রদাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সালাতে লোকমা দেয়ার জন্য পুরুষদের জন্য তাসভি আর মহিলাদের জন্য তাসফিক